হাজরাত ওয়ামায় করাম মুসলমান ভাইসব আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে তবলিগ এবং দাগত এই তবলিগ এবং দাগত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে অনেক দীর্ঘ নয় সামান্য সময় আলোচনা করতে চাই আর আপনাদের কাছে দোয়া চাই दोपहर पर शरिटा खूब एक अपना दया कर तेलावत कर आयात की गत दिनो तेलावत कर सताशी नम्बर आया अल्लाह तलाते करें उद्बिक তুমি তোমার প্রভু আল্লাহর দিকে মানুষকে ডাকো এ আল্লাহর হুকুম উদৌ তাহলে এটা আল্লাহ নির্দেশ যেমন আল্লাহ এর সাদ করেছেন আকিম সালাহ সালাত অন্য কথায় নামাজ পড়ো এই নামাজ পড়াটা তো সুনত না ফরজ ফরজ ঠিক তেমনি করে উদৌ আল্লাহর দিকে মানুষকে ডাকু এটা আল্লাহর হুকুম তাহলে নামাজ পড়া এটা যদি ফরজ হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এই যে হুকুম যে মানুষকে আল্লাহর দিকে ডাকু তাহলে এটা কি ফরজ না ফরজ নয় কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখি একদল লোক ডাকে আর লোক আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকে না আমরা তেবলিগ করার জন্য একত্রিত হয়েছি আবার বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু আমাদের কাজ হচ্ছে এই যে আল্লাহ আমাদের উপরে এই যে তেবলিগকে ফরজ করেছেন এই ফরজ আদায় করা এই ফরজটা আদায় করা সরল সহজ কি পদ্ধতি আমাদের হতে পারে আমার বক্তব্যের বিষয় আজকে এটাই আল্লাহ রব্বুল আয়মিন অন্য আয়াতের সাত করেছেন এই দাব তোমরা দেবে কেমন করোসান বিলতিহসান নামাজ পড়ার যেমন তরিক আছে দাঁড়াতে হবে রুকু করতে হবে সিজদা করতে হবে বৈঠক করতে হবে এই তরিকাই পদ্ধতি আছে না ঠিক তেমনি করে নবী মোহাম্মদ এই দাওয়াতের একটি পদ্ধতি আমাদেরকে দিয়েছেন হুকুম করেছেন নামাজের জন্য আল্লাহ আর নামাজ পড়ে দেখিয়েছেন কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই দাওয়াতের পদ্ধতি কি বলা হচ্ছে তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে হেকমতের সাথে আজকে এই হেকমতের অর্থ করা হচ্ছে কৌশল কৌশলের সাথে ডাকো এই কৌশল হেকমতের অর্থ করা এর চেয়ে আল্লাহর সঙ্গে এই কোরআনের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা দারুণ বিশ্বাস ঘাতকতা করা এই কৌশল এই হেকমতের অর্থ কৌশল নয় হেকমা ফিল রসুল্লাম সুন্না এগারো নম্বর পৃষ্ঠা হেপমত অর্থ হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ তাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই আলহি ওসাল্লামের তরিকায় ডাকবে তার পদ্ধতিটি ডাকবে নামাজটি পড়সুলের তরিকায় রোজা আদায় করো যে রসুলের তরিকায় হজ আদায় করো যে রসুলের তরিকায় আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তরিকা আপনি আমি যে দাওয়াত দেব সেই দাওয়াতের তরিকা যদি রসুলের তরিকায় না হয় তাহলে হবে কি আল্লাহ রসুল নামাজ পড়েছেন এখন আমাদের নামাজটা যদি রসুলের তরিকায় না হয় তাহলে নামাজ হবে আমরা যদি একটা তরিকা বের করি যে আগে সেজদা করব তারপরে রুকু করব নামাজ হবে না কেন হবে না এই হবে না যে আগে সেজদা নয় আগে রুকু তারপরে সেজদা ঠিক এভাবে রসুলের তরিকা মোতাবেক যদি আমরা দাওয়াত না দেই তাহলে সেই দাওয়াত সেই তবলি আল্লাহ রাব্বুল কাছে গৃহীত হবে না আমরা রোজা রাখি কখন খাই সন্ধ্যার পর পর তাই না সন্ধ্যার পর পর সূর্য ডোবার পরপর যেটা খাই তার নাম ইফতার ভোর রাতে যেটা খাই তার নাম সাহারি এখন যদি কোনো ব্যক্তি সাহারি সন্ধ্যা রাতে খায় সেটা কি সাহারি হবে তো রোজার একটা তরিকা আছে না রসুলের দেওয়া রোজার তরিকায় যদি রোজা না রাখা হয় সেই রোজা যেমন রোজা নয় তেমন রসুলের তরিকায় তবলিগ যদি করা না হয় बुल अतएव रसुल जो दावत दिए भाई दावत शुरू करते দ্বিতীয় পদ্ধতিটা কি ওয়েল হাসানা সুন্দর ওয়াজ করতে হবে আমাদের সুন্দর ওয়াজের তো অভাব নাই দেখেন না এক একজন ওয়াজ করে কত সুন্দর এখন যদি সুন্দর ওয়াজ মানি আমরা যেটা বুঝি সেইটাই যদি সুন্দর ওয়াজ হয় তাহলে বাংলাদেশের ভিতরে সবচেয়েতে বেশি সুন্দর ওয়াজ যে করতে পারে সব তবলিকের জামাতে তাকিয়ে আনতে হয় তাই না সুন্দরের পর সুন্দর এর চেয়েতে সুন্দর তারপরে সুন্দর তারপরে সুন্দর তারপরে সুন্দর তারপরে সুন্দর শেষ। এই হাসানার মানে কি আল্লাহ যে রওজা হাসানার কথা বলেছেন সেই মাওয়ায় হাসানা অন্য ওয়াজ নয় হেটমত যেমন কৌশল নয় আর মাওয়াজাতে হাসানা মানে ভালো ওয়াজ নয় আমাদের দেশে যেটা প্রচলন আছে তাহলে ক্যাসেট নিয়ে যেতে হয় এই দেশে সবচেয়ে ভালো ওয়াজ যারা করে তাদের ওই ক্যাসেট বাজাতে হয় ক্যাসেট বাজাও আল্লাহ বলেছে ভালো ওয়াজ দি তোমাকে দাবার দিচ্ছে আসো আসো ঘটনাটা তাই হবে না বক্তব্য দুনিয়ার কোন মানুষের বক্তব্য মাওজায় হাসানা না তোমাদেরকে আমি যে কোরআন দান করেছি এই কোরআনই হচ্ছে সেই ভালো ওয়াজ যা আমি তোমাদের দাওয়াতের জন্য যা দিয়ে মানুষকে তবলিক করার জন্য আহ্বান জানাচ্ছি হাজা তাহলে একটা হচ্ছে হেকমত নবীর সুনত আর দ্বিতীয় দাওয়াতের অবলম্বন হচ্ছে আল্লাহবুল আলমিনের আল কোরআন এর পরে অন্য একটি আয়াতের শাক করেছেন একশো সাতান্ন নম্বর আয়াত হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে আমি ওয়াজ নাজিল করেছি তাহলে বোঝা যাচ্ছে মানুষের তৈরি করা ওয়াজ তো নাজিল করা হয় নাই তবে নাজিল করা ওয়াজ কোনটা কলাম আল্লাহ রব আলামিনের এই কোরআন মজিব তাহলে দাওয়াতের দ্বিতীয় অবলম্বনটা হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কোরআন এরপরে রয়েছে আহ এর পরে হচ্ছে সুন্দর বিতর্ক পয়লা আমরা এভাবে শুনি আমি একটু ব্যাখ্যার সঙ্গে দের সামনে পেশ করব তৃতীয় হচ্ছে কোন মানুষের সঙ্গে আপনি সুন্দর যে বিতর্ক হবে পরিচ্ছন্নতার সাথে দলিলের সাথে তাকেই বলা হয় বাহাস বাহাসের নাম শোনেন নাই হ্যাঁ তো আল্লাহতালা বলছেন দাওয়াতের তৃতীয় জিনিস হচ্ছে बहसर मे मानस दहू बहस बुढ़ो बारे झेले पेल हिसाब निकाश कर मेहरबानी जीवन प्रथम बहस खुलनारित जगह নাসু খালি এই এলাকায় বাহাস হল বাহাসে গোলমাল হল মৌলানা ওকাস সাহেব সহ বহু বড় বড় আলেম হাজির থাকলেন বাহাসে একটি কথার উপরে জনতা আল্লাহ আকবর বলে উঠল কেন আল্লাহ আকবর বললো এই অপরাধে গোলমাল হল যা আমরা আমাদের জাগাতে বসে থাকলাম আমাদের প্রতিপক্ষ হুজুরার আগে চলে গেল আমরা ওখান থেকে সর্বশেষ চলে আসলাম পানি পানিপাড়া নাম করে একটা গ্রামের লোক সব আহলে হাদিস হয়ে গেল তারা বলল ওদের কথা যদি ঠিক হতো তাহলে ওরা চলে গেল কেন আহলেহাদিসরা অল্প ছিল তারা বসে থাকল কেন আহলে হাদিসরা যখন বক্তব্য দিচ্ছিল তখন ওরা গোলমাল করলো কেন এই গোলমাল মানেই হচ্ছে ওদেরটাই গোলমাল গ্রামের নাম পানিপাড়া আজও যে দেখবেন একশো ঘরের একটি গ্রাম সকলেই হাদিস হয়ে গেল নারী পুরুষ নির্বিশেষে তো এই যে আল্লাহ তালা এর সাদ করেছেন আহসান এই ভালোভাবে যদি আপনি বহাস করতে পারেন मानुष आल्ला फिर आई तीनटी पद्धति हल तीन दिक हल तीन विषय हलो एक हम सुन मोताब दावत दीते द्वित दावत दी कुरान दी तृत्य हयजन हम बात प्रचलित तबलिकर संगे ये क्योंकि पार्थक्य প্রচলিত তবলিগের লোকেরা বলে বাহাসম চলবে না কি কোন প্রশ্ন করাও চলবে না আছে না জানেন না আল্লাহ তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছে। আল্লাহ রসুল যুদ্ধে জয়লাভ করলেন এর পরে এরপরে মাল সব হাজির করা হল আল্লাহ রসুল একভাবে ভাগ করে দিলেন সাহবায়ে কাম অনেকে মনে করলেন ভাগ এভাবে করাটা ঠিক হল না রসুল ভাগাভাগি করে দিলেন কিন্তু সাহাবারা এটা মানতে চাইলেন না মনে মনে দুঃখ কয়েকজন সাহাবি এসে বললেন হে আল্লাহ রসুল এই যে ভাগাভাগি আপনি করলেন এটা কি আপনার বিবেক মানে আপনি যেভাবে ইচ্ছা করেছেন সেভাবে আল্লাহ রসুল বলেন যে আমি যেভাবে ইচ্ছা করেছি সেভাবে তাহলে আমরা মানলাম না বুঝলে তাহলে কি বলে আপনার উপরেও কর্তা আছে রসুলের উপরে কর্তা আছেন না একজন কে আল্লাহ বলে আপনার এইটা বাদ দিয়ে খটকা লাগবে তাই তো এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কে নবী মোহাম্মদ অন্য অনেকের বিজনেস আছে দোকানদারি আছে জমি জমা আছে সেখানে তারা অবসর সময় খাটেন রোজগার করেন কিন্তু আল্লাহ রসুলের দোকানদারিও নাই আল্লাহ রসুলের কোন দোকানদারি নাই কোনো বিজনেস নাই জমা জমি নাই তো সকলে যে ভাত পাবে আল্লাহ রসুল যদি সেই পরিমাণ ভাগ নেন তাহলে আল্লাহ রসুলের চলে কি বলেন আল্লাহ রসুলের চলে ও লোকের তো গনিমতের মালটা আনফাল বেশি আর রসুলের তো নেই কিছু মানে কি দোকানদারির পরে ঝাঁপ করতে এসে জিতে গেছেন বেশিটা নিয়ে নিলেন কই রসুলের আসল লাগবে না জলিল কাদের সাহাবি তারা অপছন্দ করলেন যে ভাগটা বোধ হয় ঠিক হলো না আল্লাহ রসুল নিজের ভাগ বোধে কম দিচ্ছেন আমাদেরকে বোধে বেশি দিচ্ছেন মনাফেকরে এবার সুযোগ পেল ঠিক আবু বকরের মতো লোক উমরের মতো লোক এরা যখন ভাগ নিয়ে মনে মনে অসন্তুষ্ট তাহলে বোধ বড় একটা ব্যাপার কিছু হবে মানে মনাফেকরে এবার সুযোগ নেয় তারাও এসে বলছে হে আল্লাহ নবী এই ভাগ আমাদের পছন্দ হয় নাই তার মানে অনেককে আল্লাহ আল্লাহর রসুল কিছু কম দিয়েছেন কাকু বেশি দিয়েছেন এটা ভাগের ব্যাপারে হয় না মনে করেন দুটো খাট দুজন মোজাহেদকে দিলেন একটা নিম গাছের তৈরি খাট আর একটা সেরেজ গাছের তৈরি খাট না দাম কোনটার বেশি নিম গাছেরটা এখন বলেন ওই খাটটা কি ভেগে চুরে ভাগ করে দেয়া যায় নাকি অবশ্যই যাকে এই সিরিজ গাছের খাটটা দেবে তার একটু ঠগা হয় নিম গাছের যাকে দেবেন তারটা একটু লাভ হয় হয় না মনাফাকেরা কিন্তু ওইটা ধরেছে যে কম বেশি হয়েছে অতএবী বা ঠিক হয় নাই আর জরিল সাহাবি বলেন আমাদের এটা তো আল্লাহ আয়াত না দিল করেন তোমার কাছে এই গনিমতের মাল কেমন করে ভাগ করতে হবে তোমার কাছে প্রশ্ন করার অর্থ হচ্ছে আমার প্রশ্ন কাছে জিজ্ঞাসা করছে কোন চাঁদে কি করা হবে বুঝলেন তো চাঁদের গণনাটা কেমন করে হবে তাহলে এই প্রশ্ন আল্লাহর কাছেও হয়েছে আল্লাহকেও প্রশ্ন করা হয়েছে না হয় নাই হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে কোন হুজুরের কাছে প্রশ্ন করলে বিয়াদুবি হয় আল্লাহর কাছে প্রশ্ন করলে বিয়াদুবি হয় না কি এখন আল্লাহ হুজুর বড় না আমাদের হুজুর বড় মুরব্বীদের কোনো কথায় প্রশ্ন করলে বিয়াদুবি হয় কিন্তু আল্লাহর কথায় প্রশ্ন করলে বিয়াদুবি হয় না এই ভুল ভাঙ্গাবার জন্যই এই তগলি গে আহলে হাদিসদের তগলি তাকেও প্রশ্ন করা হয়েছে আটকায় দেওয়া হয়েছে মহরমের রোজার খুব বর্ণনা করলেন মহরমের রোজা যদি রাখো তাহলে এক বছর পর্যন্ত যত গুণা করবে আল্লাহ তালা মাফ করে দেবেন মোহরমের রোজা দশ তারা মুসলিম শরীফের হদী আবু কে রা আহিফতী কব আগামী এক বছরের আরফর দিনে যদি রোজা রাখা আরাফার দিনে যদি রোজা রাখা হয় এক বছরের আগের আর এক বছরের পেছনের গোনা মাফ হয় কবিরা কোনটাই বলেন নাই আপনার এই স্থিরে কবির ভিতরে ঢুকবার দরকার কি যখন এদিকে আমি গেলাম রসুল সাল্লাম একটি রোজা রেখেছেন ছেলে এসে বলছে। ইফতার করার পরের দিন আল্লাহ ছেলেটির নাম হাজর আব্দুল্লাহ এমনে আব্বাস হুজুর দেখলাম ইহুদিরা ওই দশ তারিখ রোজা থেকেছে আপনিও দশ তারিখে রোজা থেকেছেন আমরাও দশ তারিখে রোজা থেকেছি তো ইহুদিদের সঙ্গে রোজায় রোজায় কিন্তু আমাদের মিল হয়ে গেছে ওদেরও একটা আর একটা আর আপনি বলেছেন যে এই ইহুদিদের সঙ্গে আমাদের কোন কাজের মিল হবে না তো কাজের মিল তো করলেন আপনারও রোজা একটা আর ইহুদিদের রোজা একটা আল্লাহ রসুল বললেন লা শোন আগামী বছর আমি রোজা দুটো রাখবো নয় তারিখের একটা রাখবো আর দশ তারিখের একটা রাখবো তো আল্লাহ রসুলকেও প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম উত্তর দিয়েছেন কিন্তু আমাদের মুরব্বীদের কাছে যদি কোনো প্রশ্ন করা হয় পীর সাহেবদের কাছে কোনো প্রশ্ন করা হয় উস্তাবদের কাছে যদি প্রশ্ন করা হয় তা হয় কিন্তু বিয়সুলের কাছে প্রশ্ন করলে বিয়াদবি। এই এই যে ভুল এটাই আমাদের দূর করার জন্য আলাদা এই তবলিক প্রোগ্রাম যা এই এ তবলিক আমাদের করতে হবে বিল হ্যাটমাতে রসুলের তরিকায় রসুলের সুন্নত মতো দ্বিতীয় হচ্ছে মানুষকে অগ্রসর করতে হবে এই কোরআন দিয়ে দ্বিতীয় হচ্ছে ভালো বাহাস করে দিলের পথে মানুষকে অগ্রসর করতে হবে বন্ধুগান এই দাওয়াত সর্বপ্রথম আমাদের জন্য যেটা আদর্শ তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল সাল্লাহআলাম তিনি এই দাওয়াতের কাজ কেমন করে শুরু করেছিলেন আল্লাহর রসুলের দাত ছিল এই সর্বপ্রথম তিনি কোরআন মজিত তে করতেন। আল্লাহ রব্বুল আলমিনের আয়াত তথা এই কোরআন মজিদের খারিকটা তেলাওত করতেন আর যে আয়াতটি এইটা যাকে দাওয়াত দিবেন তাকে বুঝাতেন রসুলের যে দাওয়াত তেমনি আমরা অবলম্বন করব এই অবলম্বনের পয়লা কথা কি আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাবত করে তার অর্থ ওই আমার ভাইকে বুঝাবো যে আসুন এই কোরআনের দিকে আমরা এগিয়ে যাই আল্লাহ রসুলের দাওয়াতের তরিখা আমরা কি পেলাম কোরআনের তেলাবত তার অর্থ যাকে দাব দেব তাকে বোঝাবো তাই না এখন আমি নিজে কোরআন মজিদ জানি না কি দাব দেব তাই কিনা আমরা কোরআন মজিদ যা তর্জমা হয়েছে তা আমরা সংগ্রহ করব কোরআন তেলা সঙ্গে সঙ্গে আমরা কোরআন মজিদকে বুঝবার চেষ্টা করব। चिल्ला टल्ला कुरान जानी अवस्था ना कि এরপরে রসুল আল্লা কথা শেষ করার পর নিজে কিছু কথা বলতেন এই দাওয়াতের আজকে আমরা কিন্তু সবক পড়ছি আমি কিন্তু আপনাদের সামনে বক্তব্য রাখছি এটা ক্যাসেট হবে প্রত্যেকে এটা যদি নিয়ে যান তাহলে বুঝতে পারবেন তাহলে আল্লাহ আল্লাহুল আলমিন তিনি দাওয়াত আল্লাহর নবীকে শিখালেন তার পয়লা কথা হচ্ছে তিনি আল্লাহর কোরআনের একটি আয়াত করবেন তার অর্থটা করবেন এই অর্থ করার পর রসুল সসলাম নিজে কিছু বক্তব্য রাখবেন এই নিজের বক্তব্য দাওয়াতের জন্য পেশ করলেন তার অর্থ করলেন এরপর রসুল কিছু বক্তব্য রাখলেন ঠিক আপনি ছোট্ট একটি হাদিস অনুযায়ী নিজের বক্তব্য তার সামনে তুলে ধরলেন দাওয়াত আয়াতি সুরে দুই নম্বর আয়াত এর পরে তিনি আর কি কাজ করেছেন দাওয়াত কিভাবে দিতে হবে কাকে দিতে হবে এগুলো শিখিয়েছেন আমি যেখানে থাকি একটা বাজারের একটা শেষ প্রান্তে বাজারের মধ্যে আমার বাড়ির কয়েকটি বাড়ি পরই একটা স্বর্ণকারের দোকান আছে স্বর্ণকার বোঝেন যারা হাড়ি পাতিল গড়ায় তাই নাকি স্বর্ণকার যারা অলঙ্কার তৈরি করে তাই তো তাই অলঙ্কারের একটি দোকান সেখানে বিরাট করে ওদের যে মূর্তি একটা সিন্ধুক তার উপরে একটা মূর্তি আছে এই মূর্তিটা ওখানে আছে আরো বহু ছবি আছে আমি তার অপোজিটে একটা পানের দোকান সেখানে পান আনতে গেছি এই মগরিবের নামাজের একটু আগে তো তবলিগে জামাতের লোকেরা ওই ঘরের মধ্যে ঢুকে বলছে ভাই আমরা এই ইমদাদিয়া মসজিদে জামাত নিয়ে আসছি দিন ইমানের কথা হবে আপনি আমাদের মসজিদে এই তবলিগে শরিক হবেন সেখানে দিন ইমানের কথা শুনবেন একদম প্র্যাকটিক্যালি আমি আশ্চর্য হয়ে যাচ্ছে এখন ওই বেচারি বেচারা বলে যে আচ্ছা আচ্ছা বলে না আচ্ছা আচ্ছা না আমাদের কাছে ওয়াদা করেন যাবে এই বলে ক্ষ করে হাতি দূরে বসছে এখন বলে যে আচ্ছা আমি যাব আমি এসে বললাম আপনারা থামেন তার মানে পেছনের লোকেরা সব বুঝছে বুঝতে পারতেছেন কিন্তু কথা তো আছে যিনি আমির হবেন তিনি কথা বলবেন আর কেউ কথাই বলতে পারবে না এরকমের তবলিক আসে না নাই এই আমির সাহেব কথা বলবেন আর কেউ কথা বলবেন না অন্য কোনদিক তাকাই থাকবেন পায়ের দিকে তাকাবেন ওই মূর্তির দিকে আর তাকাতে পারবেন না আমি বললাম ভাই এই লোকটা হিন্দু দেখছে এইগুলো কি দাওয়াতের এই তরিকা এই কায়দার জন্য না হয় তার মানে ভালো কথা শিক্ষা দেওয়া মন্দ কথা থেকে বিরত থাকার পদ্ধতি শিক্ষা দেওয়া দাওয়াত আপনি কাকে দিতে চান তাকে টার্গেট করে যেভাবে যার কাছে দাওয়াত দিতে হবে তার কাছে এই দাওয়াত দিতে হবে না ওই হিন্দু এটাকে বলতে হবে চলেন কি আমি নামাজ পড়ি বিষয়গুলো বুঝুন এই তবলিক শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা বৃহত্তম তবলিক থেকে আলাদা হয়েছে কিন্তু আমাদের এই শিক্ষাগুলো চালু হওয়া দরকার একজন লোক নামাজ কিন্তু নামাজ হয় না তাকে বলতে হবে কি করে নামাজ এই দাওয়াত না? তাকে বলতে। যত নামাজ আপনি পড়ুন এই নামাজ কিন্তু ঠিক হচ্ছে না তার নামাজ ঠিক করার জন্য তাকে তবলিগ করতে হবে আর যে নামাজ পড়ে না তাকে নামাজের জন্য ডাকতে হবে পার্থক্য আছে না এই প্রশ্ন আছে বলেন এই তাজকিয়া করতে হবে ওই অলি কিতাব কিতাব থেকে শিক্ষা দিতে হবে সুন্নত শিক্ষা দিতে হবে এটার নাম তালিম কোরআনের দু চাকটে পাঁচটা দশটা আয়াত আমাদের লোকদেরকে শুদ্ধ করে মুখস্থ করাতে হবে দাওয়াতি আয়াত এবং এই দাওয়াতি আয়াতের সমর্থনের যে সকল উত্তর আছে সেগুলো আমাদের বাংলায় হল তাদেরকে জানাতে হবে রসুলের দাওয়াতের তরিকা কিভাবে ছিল এটাকে আমাদের গ্রহণ করতে হবে রসুলের দাওয়াতের তেরিকা আমরা পাবো কোন কেতাবে বোখারি সরিবে তাই না না কিন্তু এটা পাওয়া যাবে সিরতের কেতাব রসুলের জীবনী যে কেতাব আলোচনা হয়েছে সেই সিরতের কেতাবের দাওয়াতের পাওয়া যাবে তাই যেমন আমরা জীবনী কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াতের পদ্ধতিকে অবলম্বন করেছেন সিরতের কেতাব থেকে আমাদের শিখে সেগুলো জানতে হবে জানাতে হবে তো এইগুলো জানবে আর জানাবে কারা যারা কোনোদিন কোরআন শরীফ পড়তে পারেন না হাদিস পড়তে পারেন না অনেকে বাংলাও পড়তে পারেন না এই সকল লোকদেরকে তবলিকে পাঠাতে হবে তাই তো আমাদের হুজুররা আমাদের যখন ইজতেমা হয় তখন এখানে ওয়াজ করতে আসে কি যে জ্বালা আমাদের বলবো না কিনা খুব খারাপ লাগছে হ্যাঁ আমাদের যখন এই ধানিখোলার ইতেমা হবে যখন আন্ধারিয়ে পড়ার ইজতেমা হবে তো বহু হুজুরদেরকে কিন্তু ওয়াজ করতে আসতে দেখা যায় যেই বলি যে ঠিক আছে আমাদের এই যে আল্লাহ ঠিক না বেঠি খুব খারাপ কথা বললাম নাকি ওই কোরআন তারাই জানেন ওই হাদিস তারাই জানেন ওই তারিখ তারাই জানেন আমাদেরকে সময় দেবেন না কিন্তু আমাদের সবা এসে তাদের সময় না দিলে তাদের জন্য কেমন অপমান করা হয় এই ধরনের অবস্থায় আমরা পড়ছি কি পড়ছি না বন্ধুবান আল্লাহ রসুলের সাদ করেছেন কেয়ামতের দিন আমার কাছে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি আলেম হাসিল করেছে এবং তা অন্যের কাছে পৌঁছিয়েছে এবং আমল করেছে আর কেয়ামতের দিন সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে খারাপ যে ব্যক্তি আলেম কিন্তু তবলিগ বাদ দিয়েছে এই হাদিসটি আপনারা আগামীকালকে মিসকা শরীফের কেতাবুল আলমের ভিতরে পাবেন মানে জানে শুনে ভালো চাকরিটাই তার বড় কিন্তু দিন এই মানুষের জন্য সময় দিল না আল্লাহ রসুল্লাহ কে একদিন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন হুজুর সবাই খালি ভালো কথা জিজ্ঞাসা করে যে ভালো কোনটা ভালো কোনটা ভালো কোনটা আমার জানতে ইচ্ছে হয় খারাপ খারাপ কোনটা তার কারণ খারাপ খারাপ কয়টা যদি আমি জানি ওইগুলো আমি দারের কাছে যাব না তো আপনার কাছে জিজ্ঞাসা করি দুনিয়ার ভিতরে সবচাইতে চাইতে খারাপ কে বুঝতে পারলেন কি উল্টো প্রশ্ন দুনিয়ার মধ্যে সবচাইতে চাইতে খারাপ কে আল্লাহ রসুল উত্তর দিলেন খারাপ দুনিয়ার ভিতরে কে তো মানুষের জন্য ব্যবহার করা হয় দুনিয়ার ভিতরে খারাপ প্রাণী সেই। যে আলেম কিন্তু দাবা তুতবলিগের কাজ করে না সব চেয়েতে খারাপ প্রাণী তা আমাদের কাছে সব চেয়েতে খারাপ প্রাণী আমরা তো মনে করি শুকর আর কুকুর আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি একজন আলেম হিসেবে বলছি কেয়ামতের দিন আমি যত বড় সাহেব হই না কেন দাওয়া তুতবলিগের কাজ না করলেই শুকুর কুকুরের কাতারেই আমাদেরকে দাঁড়াতে হবে আমি যে দাওয়াতের তরিকার কথা বলেছি আল্লাহর কোরআন রসুলের হাদিস এগুলো আলেমরা ছাড়া সবাই কি জানে কেয়ামতের দিন এই আলেমদেরকে বাঁচার কোন উপায় তো আমার হাতে আমি দেখছি না আল্লাহ কয়ামতের দিন সাধারণ মানুষগুলোকে দাঁড় করিয়ে বলবেন তোমরা এইগুলো করেছ কেন ইন্দনা হোম আলু নস হে আল্লাহ যে দিক পেরেছি সেই দিক রওনা করেছি হুম সাবিলা। আল্লাহ বলেন ওতে কাজ হবে না কি হবে তোমাদেরকে জাহান নামে যেতে হবে জিতে আমলের জন্যই একজনে জাহান নামে যাবে আর আমলের জন্য আল্লাহ ওরা একটা অনুরোধ এই আনি ওরা এদের উপরে সবচেয়ে বেশি শাস্তি যেন হয় আর যে সকল সাধারণ মূর্খরা আমাদের দাওয়াত করে খাওয়ায় আমাদের কত সম্মান করে কেয়ামতের দিন এই লোকের আমাদের উপরে লানাত করার আল্লাহর যাক বললাম দিনের এই দাওয়াত আজকে আলেমদের বেরিয়ে আসতে হবে আপনি নিজের জায়গায় আমাদের জামাত যখন যায় আপনার বাড়ির কাছে আশেপাশে আপনি তো একটা দুটো রাত আমাদের সঙ্গে থাকতে পারেন পারেন না তিনি আপনার থেকে বলি না যে আপনি একদম ছুটি নিয়ে আসেন কমপক্ষে তিনি তালিমের জন্য যদি আমাদের এক দুই দিন সময় দেন আমরা কিছু শিক্ষা করতে পারি না পারি না বন্ধুগণ এই আয়াতের তেলাওয়ার ভালো করে পড়া শিক্ষা করতে হবে এই দাওয়াত কিভাবে দিতে হবে তা শিক্ষা করতে হবে কোরআনের আয়াতের অর্থ বুঝতে হবে দাওয়াতি হাদিসগুলো আমাদের জানতে হবে এর জন্য প্রত্যেকেই কোরআন মজিদের এক জিল এবং রিয়াউদুসাহ এটা আপনারা কিনবেন পড়বেন এটা দিয়ে তালিম করবেন আল্লাহ রবীন্দন এই দাওয়াতের জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিলেন এই পদ্ধতি সবকিছু এই দাওয়াতের জন্য কি কি করেছেন এই দাওয়াতের জন্য রসুল সাল্লা আলহিহ্লাম তিনটি পদ্ধতি অবলম্বন করেছেন এক হচ্ছে এই যেখানেই তিনি মানুষ দেখতেন লোক জড় হয়েছে সেখানেই তিনি কোরআনের শুরু করে দিতেন এই যে আগের রুহুল সব বলে গেলেন না আল্লাহ তার দাওয়াতের প্রথম কৌশল হচ্ছে এই ভাই আমার একটি কথা শোনেন বলে না এ না আল্লাহ রসুলকাল্লাহ দাওয়াত শিখিয়েছেন সর্বপ্রথম সর্বপ্রথম তিনি যখন যেখানে কোন সভা দেখতেন মানুষ পাঁচজন দশজন বিশ জন আছেন সেখানে তিনি কোরআন এর শুরু করে দিতেন আর এই কোরআনের তেলাওয়াত শুরু করলেই মানুষ রসুলের দিকে চাইত যে কি বলে দেখি শুনি তখন তিনি কোরআনের তেলাওয়াত করতেন এরপরে এর অর্থটা করতেন নিজের কিছু বক্তব্য রাখতেন চাই মানুক এবং না মানুষ অতএব সভা সমিতি করে মানুষকে আকৃষ্ট করে মানুষের কোন মজমায় ওয়াজ করা তগলি বুঝতে পেরেছেন এই ওয়াজের ব্যবস্থা আল্লাহ রসুল করেছে মক্কা মোয়াজ জামাতে রসুল ভাবলেন কি করে দাওয়াত দেই ওরা তো আমার কথা শোনে না কিন্তু এই লোকগুলো খুব পেটু খেতে খুব উস্তাদ আমার কাছে যা আছে তাই কি আছে আপনার কাছে একটি ছোট্ট বকরির বাচ্চা পাঁচ থেকে ছয় কেজি বা ছয় সের হবে সেটাকে জবাই করলেন রান্না করলেন রুটি তৈরি করলেন আর বললেন সবাইকে দাওয়াত দাও दबा दिल्ली सकले दसूद एक पत्र पत्र डान हाथी दूट रुटी सकल के दी शुरू करोर तुम दे সবার দেওয়া হয়ে গেল আব্দুল্লাহ আবার সেই গোস্তের পাত্রটি তিনি জিতুতি কিছু কালি লাগানো আছে তো কিছু অন্য পাতা পোতা দিয়ে डान हाथ धरल रुटी करूबरा खेल खावार पर आबाद दिले सोन তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমি মোহাম্মদ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি মানো আমাকে খাওয়া দাওয়া তো শেষ কেউ আর কথা বলে না পাঁচ অথবা সাত বছরের একটি ছেলে দাঁড়িয়ে বলে আমি আপনার দাওয়াত কবুল করলাম এই লোকটির নাম হচ্ছে আলী যদি খাওয়াতে পারেন। তাহলে খাওয়ার দাবার দিয়ে এই দাওয়াতটা দেন এখন যদি খাওয়ার দাওয়াত দিতেই না পারেন তাহলে ওদের দাওয়াত দেওয়া যাবে না তাই না রসুল সাল্লাহ দাওয়াতের দ্বিতীয় তরিক সফা পর্বতের উপরে উঠলেন একটি রুমাল ঘুরালেন আর চিৎকার করে বলছেন হে মক্কাবাসীরা তোমাদের উপরে বিপদ এই বিপদের হাত থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে আমার কাছে শুনে যাও সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি সবাই হাজির হল বললেন শোন আমি যদি বলি এই সাফা পর্বতের পূর্ব দিকে তোমাদেরকে হত্যা করার জন্য মদিনাবাসীকে আক্রমণ করার জন্য এক দল সৈন্য এখানে লুকিয়ে আছে তোমরা বিশ্বাস করো এরা সকলে উত্তর দিল দিল্লা রাহু মুসলিম হে মোহাম্মদ জানি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না অতএব আজ তুমি মিথ্যা কথা বলতে পারো না দৃষ্টান্ত স্বরূপ বলছি তারিখ লম্বা তাই বিগত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না এই কথা তো ঠিক কিন্তু আজ কি তোমরা আমাকে বিশ্বাস করো যে আমি মিথ্যা কথা বলতে পারি ওরা বললেন যে না আজ কাউ তুমি মিথ্যা কথা বলতে পারো না তখন তিনি বললেন কথাটা মিথ্যা তাহলে ওরা মিথ্যাবাদী হয় না রসুল মিথ্যবাদী হয় ওরা মিথ্যবাদী হয় না বলছে না তুমি মিথ্যা কথা বলতে পারো না এখন ওরা বোঝে যে এ লোকটা আল্লাহর নবী ঠিক কিন্তু কিন্তু বোঝেন তো যদি মা নি তাহলে তো বাপ দাদার ধর্ম কিছুই থাকবে না বুঝলো কেমন করে নবুয়ের আগে আল্লাহ রসুল কোনো দিন মূর্তি পূজা করেন নাই জুয়া খেলেন নাই হারাম খান নাই হারাম দেখেন নাই ঘৃণা করে আসছেন এখন ওরা বোঝ ওরে বাপে রে বাপ এই লোকটা যদি রসুল হয় আর ক্ষমতা যদি এর কাছে যায় তো বাপ দাদার ধর্ম তো দূরের কথা কর্মও থাকবে না কিছু ধর্ম তো যাবেই যাবে আর কোন কর্ম করা যাবে না আর স্বীকারও করা যাবে না অস্বীকারও করা যাবে না স্বীকার করলে রুম্মত হতে হবে না অস্বীকার করলে নিজেরা মিথ্যাবাদী হতে হবে যাই কোন কথা আবুল্লাহাব উঠে বললো ও এই ব্যাপার জমায় তুমি আল্লাহ আমাদেরকে খুব রাগ করে চলে গেল তুমি ধ্বংস হও তার কারণ এখন দেখছি স্বীকার করলেও অসুবিধা অস্বীকার করলেও অসুবিধা ঠিক না ওই মোহাম্মদাম যদি দুনিয়ায় না থাকে তাহলেই কেবলমাত্র সুবিধা বিষয়টা এরকমের কিনা তাই বলছে যে একমাত্র তোমার মরণ ছাড়া আমাদের আর কোনটাতে সুবিধা নাই তুমি মর আল্লাহ বল আমার নবী মরবে তা বাতিয়া আমি মরে নাই এই আবুল আহাব প্যারালাইসিস হয়ে মারা গেছে নিজের পায়খানা নিজে খেয়ে মারা গেছে এইক্রোফোন করে ওয়াজ মাহ মাধ্যমেও দাওয়াত আল্লাহ রসুল দিয়েছেন আমরাও দিতে পারি কিন্তু আল্লাহ রসুল দাওয়াত দিয়ে মানুষের কাছ থেকে চান্দা উঠান নাই এই একটা ব্যাপার আমাদের দেশে আছে এটা অনেক কিন্তু খুব রাগ করবেন তাই না সর্বনাশ করি দুই চার পয়সা যে তুলি এল শেষ করে দাওয়াত তিনি দিয়েছে। এ হচ্ছে দাওয়াতের একটি পদ্ধতি আবার যখন নদী না মনবরাতে গিয়েছেন তখন তিনি জমার খুতবা দিয়েছেন এটাও দাওয়াত ঈদের খুতবা দিয়েছেন এটাও দাওয়াত আবার প্রতিদিন তিনি ফসরের পর মুসল্লিদের দিকে আকাল আলাই না বেজহি আমাদের দিকে তাকাতেন এবং দাওয়াতের কিছু কথা বলতেন বন্ধুগণ এ দাওয়াতের পরেও রসুল আরেকটি দাওয়াত চালু করেছিলেন তা হচ্ছে এই সে হচ্ছে একটি মানুষ জীবিত যদি থাকে সে শ্বাস প্রশ্বাস করে না করে না করে তো अल्लाह रसुलर दावतर क्ज तुम श्वास प्रश्न मत भावी तुम्हें जेमन निश्वास ग्रहण करो तुम्हें जेमन निश्वास के छाड़ो ते तुम श्वास ग्रहण करो एस छाड़ो हमार अल्लाहर दावत दिलेर दावत जेखने आने तुम जमन श्वास प्रश्न छाड़ो এইখানে সেই পরিবেশ অনুযায়ী তোমাকে দাওয়াত দিতে হবে এই দাওয়াত এমন না নামাজ পড়ার পরে ঘুম পড়া যায় কিন্তু দাওয়াত এমনি একটা জিনিস সজাগ থাকলে দাওয়াত ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না উদুহ ইলাস ঘুমচ্ছ ঠিক আছে যখন তুমি যাবে কোন লোকের সঙ্গে দেখা হবে দাওয়াতের কথা তোমাকে বলতে হবে যেমন তোমাকে শ্বাস গ্রহণ করতে এখানে আল্লাহ বলেছেন নামাজ তোমাদের ফরস করা হলো কিরকম ভাবে আল্লাহ বলেন মি আতা অক্তমত জোহরের বক্তব্য আসরের বক্তব্য মাগরেবের বক্তব্য অক্তমতো নামাজ ফরস না ইচ্ছা মতো পড়লেই চলে নামাজ ও মতো পড়তে হয় কিন্তু দাওয়াতের জন্য কোনো ওক্ত আল্লাহ তালে এখানে বলেন নাই যে জোহরের সময় দাওয়াত দিতে হবে আসরের সময় নয় উদু ইলাস দাওয়াতের জন্য আসর জোহর রমজান সওয়াল নাই দাওয়াতটা আপনি যখন যাকে পাচ্ছেন তখনই তাকে দাওয়াত দেওয়ার এই শ্বাস প্রশ্বাসের মতো এখানে আল্লাহর কোনো আল্লাহ কোনো ওক্তের কথা বলেন নাই কোনো বয়সের কথা বলেন নাই কোনো দিনের কথা বলেন নাই কোনো সময়ের কথা বলেন নাই বলছেন এর ব্যাপকতা অত কিন্তু সব সবচেয়ে যে কাজটা আমরা কম করি সেটা কিন্তু এই দাওয়াতের কাজ হিসাব করে দেখেন সব চাইতে যেটা কম করি সেটা কি দাওয়াতের কাজ নামাজ যেমন ফরজ দাওয়াতের কাজও তেমন ফরজ এই দাওয়াতের জন্য আজকে যারা বেরিয়েছেন তারা যদি কিছু না জানেন দাওয়াত দিবেন কি আল্লাহ তালা এই দাওয়াত সম্পর্কে বলেন যারা দিনের পথে বেরিয়েছে এরা শিখবে আবার যখন তাদের এই দাওয়াত তারা বেরিয়ে গেলেন ত্রিশ দিন চল্লিশ দিন পাঁচ দিন দশ দিন তারা যা শিখলেন ওটা আবার নিজের পাড়ায় এসে দাওয়াতের কাজ করবেন আবার এই পাড়ার থেকে কিছু লোককে দাওয়াতের জন্য বের করবেন রাজা বন্ধগণ এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এই দাওয়াতের জন্য যারা বেরিয়ে যান আমি জিজ্ঞাসা করি কেউ কি এমন আছেন কোন মুসলমান জাহান নামে যেতে চায় চায় এখন জাননাতে যাওয়ার সোজা পথ যে পথে আপনি চললেই জান্নাতে যেতে পারবেন সেই পথের নাম কি সেই পথের নাম কি এই মোহন ঢাকা হাইওয়ে কৌল মালীন তার জন্য ঘর থেকে বেরল তাদের জান্নাতে যাওয়া তার জন্য না আল্লাহ নিজেই সহল এবং আসান করে দেবেন এই রাস্তা দিয়ে হাঁটছে কেন বাজারে যাওয়ার জন্য নয় মনসালা কাতারি কে বাসে চটছে কেনমন সে আল্লাহর কিছু কথা জানতে চায় জান্নাতে কিভাবে যাবে ব্যবস্থাটা আল্লাহ করে দেবেন তার ভাবতে হবে না এখন আল্লাহর ভাবনা শুরু হয়ে গেছে যে ওই লোকটাকে জান্নাতে নেবো কেমন করে বন্ধুগণ মদিনাত থেকে এক ব্যক্তি সিরিয়ায় গিয়ে হজরতে আবুদ্দা কে বললেন আমার আমি একটি কাজের জন্য এসেছি বলে কি কাজ বলে আমি অনেক হাদিস মুখস্ত করেছি सुनी एक हादिस आई हादीसें क्यों अल्लाहर दिन के जाना चाहिए এরপরে তিনি বলেন যে আল্লাহ রসুলের সাপ করেছেন জানবার জন্য এভাবে বেরোলো তার জান্নাত আমি এমন সরল সোজা করে দেব সে বুঝতেও পারবে না জান্নাত পেলো কেমন করে ইনশাল্লাহ একদিন আমরা যে যাই যাই কোথায় আমরা ঢাকায় গিয়ে একটা ক্লাবে উঠি তারপরে লোকদেরকে সেই ক্লাবে সকলকে দাবাত আমরা মসজিদে অনেকে বলে মসজিদে থাকা যায় না মসজিদে গুমানো যায় না এই যে কোথার থেকে কোন হাদিসে পায় আল্লাহ যান বোখারি শরীফ বাংলা তর্জমা হয়ে গেছে সেখানে মসজিদে যেখানে গ্রাম আসে তাই তো মানুষ খায় না করতে কোথায় কিন্তু এক শ্রেণীর লোক খুব বড় বেহায় আছে সেই জায়গা যেও এদিক দিয়ে সব আলগার ওদিক দিয়ে বিড়ি টালে এরকম একটা জায়গা আছে না তো ওইখানে না হয় খাওয়া যাবে না কিন্তু মসজিদে খেতে আপত্তি কোথায় আল্লাহ রসুল মদিনায় খেয়েছেন মসজিদে কাসারি ঘর বল তো বৈঠকখানা রসুলের বৈঠকখানা ছিল কোথায় মসজিদে এরা কোথার থেকে পায় আল্লাহ জানে বলে মসজিদ খাওয়া যাবে না এক প্রিন্সিপাল সাহেব আচ্ছা খাওয়া যাবে না কোথায় দেখান তো শশীনাথ থেকে মসজিদে খাওয়া যায় না তাই বলেছি আমি কি হাদিস দেখেছি নাকি বন্ধগণ এই মসজিদ সম্পর্কে আমরা যে যাই কেমন জায়গা পায়খানায় যে খাবো নাকি বন্ধুগণ বক্তৃতা কম করে দিচ্ছি সত্যি আমাকে যিনি পরামর্শ দিয়েছেন আসলে ভালো লাগছে না একটি হাদিস আপনাদেরকে আর বলছিদামা দাওয়াতের কাছে মসজিদে যাচ্ছে শুনে রাখো তাদেরকে নেব এটা আমি তোমাদের কাছে ওয়াদা দিচ্ছি আমি জামিন সানা দুন সহিহুন رواه ابو داউود বন্ধুগণ ان ابي امامه الرسول الله تعالی انهم আর একটা হাদিস লউ සම්মরণ قال قال رسول الله الله عليه وسلم ناست, ناست في الصلاه حتى اسقلت اس আমি বালিশে পড়ি নাই নামাজের মধ্যে ঘুম পড়েছি দেখি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটি আকারে সুরত মানে কি আকার আর বুদ্ধিমানের দল বলে আল্লাহর আকার নাই ফি আহসানি আমি আল্লাহকে সুন্দর একটি সুরতে দেখতে পেলাম আল্লাহ আমাকে দেখে জিজ্ঞাসা করলেন ফিমা ফিমা আলা নবী তুমি বলতে পারো ওই আকাশে ফেরেস্তেরা এখন বলা বলি করে কি বুঝতে পেরেছেন বলছে তুমি যে এই তাহজ নামাজের মধ্যে একটু ঘুমালে अल्लाह इसे बोल बोलते फेरजारि करते हाथ अंशा चेपे धरल कुरान जरा पड़े ना, ना त हाथ अंशा घाड़े चेपे धरल हाथ एम भाव चेपेर से दिन आल्ला हाथ स्पर्श ठाण्डा बारद मानी ठंडा अल्लाहर हाथ ठंडा भूख पर्त अनुभव कर लगभग এরপরে বলছে বললাম ওই বড় বড় ফেরেস্তরে এবার বলে কি বুঝলো আল্লাহ এবার আমি টের পাচ্ছি তুমি তোমার হাত আমার পিঠে যখন রাখলে আমার এই চোখ খুলে গেল दुनिया सबकिछ देखी देखिए अल्लाह ओरा फिल अल्ला उरा बोल भलो कीवन सकाखाता माफ पाटाइन तर्क वितर्क हम কাজে জীবনের গোনা মাফ হয় তর্ক বিতর্ক করছে। জিজ্ঞাসা করলেন এখন তোমার মত কি ওরা তো তর্ক বিতর্ক করছে তুমি সিদ্ধান্ত দিতে পারো কোনটা সবচেয়ে বড় কাজ যাতে গোনা মাফ হয় আল্লাহ নবী বলেন হে আল্লাহ আমি কি তাই পারি তখন রসুলস ইসলামকে আল্লাহ বলে দিলেন তাদের এই মানুষগুলো যখন মসজিদে বসে তাদের জীবনের সকল গোনাখাতা মাফ হয়ে যায় আহমাদ আরেকটি হাদিস যে সকল মানুষগুলো মসজিদে ফরজ নামাজ পড়ার জন্য যায় তাবলিগে জামাতে যায় এরা তো ফরজ নামাজ পড়ে না নাকি পরে আজরিম যে ব্যক্তি হজ করতে যায় এহরাম বেদে এই এহরাম বেদে হজ করলে যত হয় কেবলমাত্র কোন জমাজ যদি মসজিদের দিকে যায় এবং উঁচু করে মসজিদে ফরজ নামাজ করতে ঢোকে তার জীবনে একটি হজের স্বভাব লিপিবদ্ধ করা হয় এই হাদিস হাসান আবু দাউদ আহমদ বন্ধগণ এইভাবে। দিনের দাওয়াতের দিকে আমরা অগ্রসর যখন হই মসজিদে যাই তো। আরো কিছু কথা ছিল বাহাস কেমন করে করতে হয় এটা জানতে ইচ্ছা হয় না আজকে নয় কালকে যদি হয়। হয়সানের এই অংশটা ইনশাআল্লাহ কালকে যদি আমি বেঁচে থাকি আমার বক্তব্যের শেষ অংশে দুটো পয়েন্ট বাকি থাকলো এটা আগামী কালকে ইনশাআল্লাহ আমি বলতে চাই আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুক बंदगण तबलिगे कथागुलेप हल्का अक्षरे अक्षरे मुखस्त कर दलिले बहरे निन्ता भावना करावत क्षेत्र हजर चेत सब बस दावा क्षा নামাজ পড়ে ঘুমানো যায় কিন্তু জেগে থাকলে দাওয়াতের কাজ ছাড়া যায় না আর এই দাওয়াতের কাজে যদি হিসাব জাননাতে না যাওয়া যায় এবার বুঝতে পারছেন যে কাজটি আমি সর্বত্র করার জন্য আল্লাহ আমাকে বললেন ওই কাজে বেলা হিসাব জামিনুল আল্লাহ এই কাজের জন্য আল্লাহ বলছেন অতএব এই দাওয়াতের কাজের জন্য সবচেয়ে আজ বেশি দরকার যাদের তারা কিন্তু এই আলম ওলামা এই আলম ওলামার আসবেন না আর এই সাধারণ মানুষগুলো যত ভুল করবে সকলের জন্য আপনাদেরকে দায়ী করা হবে সুরায় নাহালের শেষ দিকে আল্লাহ বলেন হে বড় বড় হুজুররা তোমাকে হাজির করা হবে আর সমস্ত মানুষগুলো হাজির করে জিজ্ঞাসা করা হবে যে এ লোক তোমাদেরকে দাওয়াত আল্লাহ নিজে ভালো ছিল নিজে ভালো করতো কিন্তু আমাদেরকে কিছু বলে নাই আমাদের সঙ্গে যায় নাই জান্নাত্ত দূরের কথা যা হান্নামের যে কোথায় যাবেন তারও কোন ঠিকানা রাখা নাই আল্লাহ ইখলাসের সঙ্গে আমাদের দাওয়াত দেওয়ার তৌফিক দিক এই কথাগুলোকে মানবার তৌফিক দিক এই বলে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি যত লোক আপনারা নাম লিখিয়েছিলেন তার চেয়ে বেশি করুন আচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ